আবু কিলাবাহ হ্রদিয়াল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন ইবনু হুয়ারিশ হ্রদিয়াল্লাহ তালু এসে আমাদের এই মসজিদে আমাদের নিয়ে সালাত আদায় করেন তিনি বললেন আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব এখন আমার সালাত আদায়ের কোন ইচ্ছা ছিল না তবে আল্লাহ রসুল সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি তা তোমাদের দেখাতে চাই আইব রহমাতুল্লা আলাইহি বলেন আমি আবু কিলাবাহ হ্রদিয়াল্লাহ তাল্লুকে জিজ্ঞেস করলাম তার অর্থাৎ মালিক ইবনু ওয়াইরিশ হদিয়াল্লাহ তালু এর সালাদ কিরূপ ছিল তিনি আবু কিলাবা রজিয়াল্লাহ তালু বলেন আমাদের এই শায়ক অর্থাৎ আমর ইবনু সালিমাহ রহমাতুল্লা আলাহি এর সালাতের মতো আয়ুব রহমতুল্লাহ আলাহি বললেন শায়ক তাকবির পূর্ণ বলতেন এবং যখন দ্বিতীয় সাজদা হতে মাথা উঠাতেন তখন বসতেন অতপর মাটিতে ভর দিয়ে দাঁড়াতেন